শ্রোতা এবং দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনারা আমাদের আলোচনায় আশা করি উপকৃত হচ্ছেন এবং আনন্দিত এবং উদ্ভিল্লিত হয়েছেন বলে আশা করি আল্লাহর কাছে কামনা করি এবং এই দিনই অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য সবচেয়ে বিশেষ দিক যেটা আমরা বিশেষভাবে জানি তারা হিসাবে যেটা আমাদের মধ্যে পরিচিত রাত্রের সেই এবাদতার পদ্ধতি এর পরিধি আচরণবিধি আদাব ইত্যাদি আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব আমি উপস্থাপনায় আছি ডক্টর মুসলিউদ্দিন আমার ডানে আছেন শেখ সাইফুদ্দিন বিলাল মাদানি। এবং আমার ডান পাশের সম্মুখে রয়েছেন শেখ ইউসুফ আবদুল মজিদ এবং আমার বাম পাশের সম্মুখে রয়েছেন শেখ আখতার মাদানী আমার একেবারে বাম পাশে যিনি সাথে রয়েছেন তিনি হলেন শাহ শাহীদুল্লাহ খান মাদানীক সমিতাম যে ব্যক্তি ইমান এবং রাত্রি জাগরণ করবে গফির আল্লাহমা তাকাদ্দমা দামি তার অতীত গুণা মাফ হয়ে যায় এই হাদিসটাকে প্রথমত কেন্দ্র করে আমি শেখ আখতার মাদানিকে শুরু করার জন্য অনুরোধ করছি যে হাদিসটা আপনি পড়েছেন বুখারে মুসলিমের হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন মানকামা রানা ইমান আল্লাহ মা তকদ্দমা বিনী এর অর্থ হলেই যে ব্যক্তি রমাদান মাসে রাত্রিতে সলাচদায় করবে ইমানান ওয়াহতিসাবান ইমানের সাথে সওয়াবের আশাই গফির আল্লাহ মা তাকাদ্দ জম্বিহি তার পূর্বের সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে সুবাহ সুবাহ এই হাদিসটি বিশেষ করে লাইলের তো এমি ফজিলত আছে অন্যান্য মাসের জন্য নবী সালাম ওনার আদর্শ থেকে যেটা আমরা পাই এবং একাধিক হাদিস আছে তার ফজিলত সম্পর্কে যারা যেগুলি আমরা পূর্বের বৈঠকে আলোচনা করেছি তো এই হাদিসটা বিশেষ করে রমজান মাসকে কেন্দ্র করে একটা বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য মানুষ যেন এই মাসে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যেরকম নাকি সে শ্যাম পালন করবে ঠিক তেমনই যেন সে রাত্রিতেও আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে লাইল আদায় করে তো এখানি দুটা শর্ত দিয়েছেন ইমানান ওয়াতিসান ইমানের অবস্থায় তো ইমানের অবস্থায় এটা শুধু এই এবাজতের সাথে সম্পৃক্ত নয় প্রত্যেক এবাজতের সাথেই তারপরেও এখানি ইমানের সাথে গুরুত্ব দিয়েছেন ওয়িস এবং স্বভাবের আশায় এমন না যে মানুষেরা যাচ্ছে তারাবি জন্য মানুষ দেখা দেখে আমিও চলে গেলাম তাই নয় বরং ইমান এবং স্বভাবের আশায় তাকে কেয়ামুল লাইল আদায় করতে হবে তো এই লাইলে যেটা বেশি মাধ্যম হবে আল্লাহ নবুল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে উত্তম পদ্ধতি নামাজের কি বলছেন তুল কনুত যার কেয়ামটা লম্বা হবে তো এই ক্ষেত্রে রমজান মাস যেহেতু মাস আল্লাহ সন্তুষ্ট অর্জনের মাস সেক্ষেত্রে এই মাসে আমরা যে তাহার পরব তাহারটা যেন একেবারেই একটু দীর্ঘায়ু করে এমন না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটাকে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত পৌঁছার উদ্দেশ্যে তো এটা আসলে মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলেই যে কান্না কা তারাহ তুমি যে এফাজত করছো যেন তুমি আল্লাহকে দেখছো শেখ হাস্তানি আপনার কাছে আমি আমার ফিরে আসবো রান মাসে রাত্রে সালাত আদায় করার ফজিলতের উপরে যদি শেখ ইউসুফ আব্দুল মজিদ কিছু থেকে কিছু আলোচনা ধরেন তাহলে আমাদের দর্শক শ্রোতারা উপকৃত হবেন ইসলামী রাত্রেবেলা রমজান করা দিনের বেলা সিয়াম রাত্রের বেলা কিয়াম ও কিয়াম এটা তো স্পষ্ট হাদিস যেটা মৌলানাও পেশ করলেন যেমন কম রামাদা ইমানি রমজানুল মুবারকের বিশেষ ক্যাম তারাবি যারা পূর্বে আল্লাহ তাদের অতীত জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন এখানে ইমান ওয়াহান দেখা যায় রমজানুল মুবারক আসলে পরে রমজানের শুরুতে তারাবীতে অনেকে শরিক হন তারপরে দু দিন যাওয়ার পরে দেখা যায় যে সংখ্যা অনেক কমে গেছে এখন আর আর তারাবিড়ার প্রয়োজন নাই আবার শেষের দিকে যখন খত্ন করে যখন সময় আসে তখন দেখা যায় আবার কিছু লোক আর কিছু সংখ্যা আবার কিছু বাড়ে মাঝখানে ফাকা। তো এই যে মাঝখানে ফাকা শুরুতে কিছু আছে আবার শেষে কিছু আছে এটার দ্বারা প্রমাণ হয় যারা আসেন তারা শুধুমাত্র একটা অন্তঃসার শূন্য আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার জন্যই আসেন তাদের মাঝে যে এই ইমান ও হে যে চেতনা যেটা রসুল করিম সাল যদি সাহাবের চেতনা ইমান যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে রসুল করিম সাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন এবং ক্ষেত্রে আমরা আল্লাহর দরবারে বিরাট পুরস্কার লাভ করব। এই চেতনা যদি থাকতো তাহলে তো মাঝখানে তারা আর গায়েব হয়ে যেতেন না মাঝখানেও তারা থাকতেন শুরুতে থাকতেন শেষেও থাকতেন কারণ রমজান শেষ হওয়ার পরে আফসুস করতেন যাহা রমজানুল মুবারক যেখানে আমাদের এবাহত বেড়ে গেছিল কোরআন বেড়ে গেছিল সেগুলো আমাদের হাত ছাড়া আমাদের চলে গেল যায় তারপর দেখা যায় যে রমজান এই মাসে একটা সাধারণভাবে যে এবাদত বেড়ে যায় তা অন্য মাসে সেটা হয় না সেজন্য তো আরো আফসুস করা দরকার ছিল কিন্তু আমরা দেখা যায় যে রমজানের শুরুতে আছি আবার শেষে আছি মাঝখানে নাই তারপরে আমার মনে হয় যে হাদিসের মধ্যে কিন্তু মান মানকাম রানা ইমান এহত শর্ত যেটা আমরা বলতেছিলাম এর সঙ্গে কিন্তু মান কামার পুরো রমজানও কিন্তু শর্ত এখানে আমাদের যেটা ফায়দা হবে যে পুরো জিন্দগির খাতাগুলি মাফ হয়ে যাবে তাহলে এখানে শর্ত কিন্তু তিনটা তাহলে আমরা মনে করি রামাজান পুরো রমাজানের যে কি আম করবে এবং এরপরে ইমান এবং এহতেসাব তাহলে মধ্যখানে যেটা আমার শেখ বলতেছিলেন যে মধ্যখানে আছে পরে আছে শেষে নাই তাহলে বোঝা গেল ওর জন্য এই ফায়দাটা বা এই যে স্বভাবটা আসবে না এক্ষেত্রে পুরো রমজানের কিয়ম করা এটা আমাদের এবং এটা যেটা আমরা রাসুসাল্লা সাল্লাম আমাদেরকে তিন দিন ক্যাম লাইল করে সাহাবা একরাম সহ যৌথভাবে করলেন এরপরে তিনি বাদ দিলেন ফরজ হয়ে যাওয়ার ভয়ে যেটা বোখারিশ হাদিস মাহেশ্বর আল্লাহ নবী মাহেশ্বরুল্লাহা যে কথাটা বলেন যে আল্লাহ নবী আলহিস্লাম রাত্রে সাহাবা ইকামকে নিয়ে নামাজ পড়লেন মানে সলুসুল্লা দ্বিতীয় দিন পড়লেন পড়লেন্লা মানে ওয়ান থার্ড আর কি রাত্রে মানে রাত্রের তিন ভাগের এক ভাগ পর্যন্ত নামাজ পড়লেন দ্বিতীয় দিন গিয়ে অর্ধেক পর্যন্ত পড়লেন এরপরের দিন গিয়ে শেষ রাত্রি পর্যন্ত সম্পূর্ণ না কিন্তু রাত্রির অনেক শেষ অংশে গিয়ে পড়লেন এবং নামাজ যখন শেষ করলেন তখন সাহাবা ইকরাম বললেন যে আর সুল্লাহ ফালতালানা বাকিয়তা লেইল পুরো লাটটাই যে আমাদের পড়াই দিতেন शरी हलोम कैम लाल करते मध्य खान कटे चले आसते ना इसे बड़े इमाम शेष पर्त पढ़े आसले सारा रिजे शब्द मध्य खान आसले वंचित हमें संख्या कत नाम পরে পয়েন্ট বিশেষ করে আমরা বলবো যে সমস্ত দেখি না তারা বির নামাজ পড়ার একটা গুরুত্ব দেখি এবং অনেকেই মনে করে যে রোজা রাখতে হলে তারাবি পড়তে হবে অবশ্যই বাকি ফরজ পড়ার পড়ুক না পড়ুক সেটা অসুবিধা নেই গুরুত্ব তোবা শর্ত যে অতীতের জন্য লজ্জিত হওয়া বর্তমানের জন্য পাপ কা ছেড়ে দেওয়া আর ভবিষ্যতের জন্য আল্লাহর কাবিরা বিরোধ থাকতে হবে তবা করতে হবে সেরে থেকে মুক্ত থাকবে এবং আমরা বলবো যে রমজান তোবা এবং ইস্তিকার এক মহান সুযোগ যাদের কবিরা গুনে আমরা ডুবিয়ে তো করে আমি আর কোনদিন করব না এবং আসলে কি এবং কখন থেকে এটা শুরু হবে রাত্রের রক্ত কি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহ আমরা তারাবি বা কেয়ামর রমাদান সম্পর্কে দীর্ঘ আলোচনা শুনেছি এ সময় মূলত আমরা রসুলসাল্লা আলি হুসাল্লাম থেকে যদি লক্ষ্য করি তাহলে পাওয়া যায় যে তাহাজুদ কেয়ামঈল বা কেয়াম রমাদান বা তারাবিহ আমরা যেই নামেই ব্যবহার করি না কেন এর সময়টা মূলত সলাতুল্লসা এর পর থেকে শুরু করে সেই ফজর ওয়াকথ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই সম্পূর্ণ সময়টার মধ্যে পরা যেতে পারে তবে উত্তম সময় হবে সেটা হলো যেই সময়ে আল্লাহ আমরা ছোট্ট একটি ব্রেকের পরে আপনাদের সামনে আবার এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসব আশা করি আপনারা সামনে থাকবেন বাংলারকবাদিফিটেন্ট A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. See, 9 days later, every day, every day, we'll be able to see you in the same way. We'll be Welcome, O Ramadan. Ramjan, hello, Ramadhir, Sahri, Iptar,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 আনাচে কানাচে অবস্থিত যারা পিস এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দেখছেন তাদেরকে ছোট্ট বিরতির পরে আবার আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানাচ্ছি আমি আমার বাম্পাস্ট বিশিষ্ট আলিম যেটা আমরা তারাবি বা কেয়ামরান সম্পর্কে দীর্ঘ আলোচনা শুনেছি এই সময়ে মূলত আমরা রাসুল সাল আলহ্লাম থেকেও যদি লক্ষ্য করি তাহলে পাওয়া যায় যে তাহাজুদ কেয়ামঈল বা কেয়ামের রমাজান বা তার বি আমরা যেই নামেই ব্যবহার করি না কেন এর সময়টা মূলত সলাতুল এশা এর পর থেকে শুরু করে সেই ফজর এর ওয়াকথ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই সম্পূর্ণ সময়টার মধ্যে পরা যেতে পারে তবে উত্তম সময় হবে সেটা হল যেই সময়ে আল্লাহ রাবুল আলমিন صحيح بخارر حديثة جداية شدية جيا إن الله تبارك وتعالى ينزل إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الآخر جو خن رترير أكتر تيان شو باقي تحكي شئي مهور تي الله رب العالمين پرتبير عشماني وبرترن كورتيني غشنا ديته تحكي كي آجو كما اپراتھونا كاري امي تاكي كما كربو كي آجو أمرقا سي كيشو چاو امي تاكي ديبو كي آجو أمرقا سي كيشو عبادن كرب তাই এই সময়টা হলো কোনো সন্দেহ নাই আমরা রমজানে হোক বা রমজান ছাড়া হোক সব সময়ের জন্য এই সময়টি হলো সবচেয়ে উত্তম সময় তবে অনেকের পক্ষে সেই শেষ সময়ে জেগে থাকা বা এটা সম্ভব হয় না কঠিন হয়ে যায় সকলের জন্য যার জন্য রমজান মাসে আমরা সালাতুল ইশা এর পরেই আমরা তারাবিহ বা কেয়াম রমাজান এর আয়োজন করে থাকি এতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ সেটাও জায়জ হবে জি জি যেহেতু আল্লাহ রসুলসালাহাম নিজেও তিনি ইলা সুলুসাল অর্থাৎ তৃতীয়াংশের মধ্যে প্রথম দিন আল্লাহ রহুসাল্লাম নিজে পড়াছেন তাহলে আর অমর রাজিয়া সময় সে সময় তিনি যে জামাত চালু করে দিলেন এবং উদ্বুদ্ধ করলেন নিয়মিত জামা সাথে পড়ার জন্য সেটাও ছিল প্রথম রাত্রির দিকে তবে ওমর রাজিয়া লহু ইঙ্গিত দিয়েছিলেন যে যারা এখন না পরে ঘুমিয়ে আছে এখন শেষে উঠবে তাদেরটাই হলো উত্তম এই হিসাবে আসলে ওই শেষ রাত্রির যে ফজিলত সে হিসাবে সেটা উত্তম বলবো। তবে এখানেও পরাজ রয়েছে তাহলে আমরা বুঝলাম অমর নিজে তারাবি বা এই মসজিদে জামাতের প্রবর্তন তিনি করেন করেননি নবী সাল্লিস করেছিলেন ফরজ হওয়া হয়ে যেতে পারে এই জন্য তিনি সেটা স্টপ করেছিলেন কিন্তু তাহার যুদ্ধ কিন্তু বাতিল হয়নি সেটা ছিল আল্লাহ নবীর এতেকালের পরে সাহাবিরা বিভিন্নভাবে পড়ছিলেন অমর রাজানহ সেটাকে পুনর্জীবিত করলেন এখানে নতুন সৃষ্টি নয় ন্যায় মানে বেদ পুন করা ছিল বন্ধ হয়ে গিয়েছিল কোন কারণে সেটাকে তিনি পুনর্জীবিত করেছেন এই অর্থে হলো আর মাতিল বিদ্যাজি নিজেরাই এবাদত বানিয়ে নিয়ে মনে করে। ন্যায় মাতিল বিদ্যা এত হাজি তাহলে আর শরীয়ত বলতে কিছুই থাকবে না যার যার মতো নিজেরা নবী হয়ে পড়বো যার যার মতো এবাদত বানানো শুরু করব মানুষের মধ্যে জালিয়ে দিতে থাকবো কেউ কেউ বিশ্বাসঘাত পড়েন কেউ কেউ সালাব সালের মধ্যে দেখা যায় কেউ চল্লিশ টাকা আল্লাহ নবী আট আট তিন এগারো টাকা বেশি পরেন নাই এ ব্যাপারে আমাদের অনেক কথাবার্তা চলছে আসলে এ ব্যাপারে যদি একটু মানে সুন্দর একটা ফয়সালা মধ্যে আমরা আসতে পারি তাহলে সুন্দর হয় এ বিষয়ে সৌদি আরবের প্রখ্যাত আলমে দিন শেখ ইবন সম্পর্কে তো উনি সবগুলি দলিল উনি দুটা পক্ষে দলিল নিয়ে একটি তো এটাই আইসারাজিয়া আনহার হাদিসটি আইসারাজিয়াল আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি কত রাকাত রমাজানে কত রাকাত কেমন আদায় করতেন তো তার জবাবে প্রশ্ন হয়েছে রমজান সম্পর্কে সেই তার উত্তরে বলেছেন যে ফি আলা আসার রাকা আল্লাহ রমজানের মাসে এবং রমজান ছাড়া অন্য মাসে কোনো দিনই উনি এগারো রাকাতের বেশি উনি পড়েন নাই তো এখান থেকে বলছেন যে যদি কেউ মনে করে যে আমি সুন্নত রাকাতের সংখ্যাটা আমি সুন্নত হিসাবে রাখব তাহলে তার জন্য এটাই সুন্নত যে এগারো রাকাত সন্নত হবে তবে আরেকটি হাদিস আছে যে হাদিস সাদাম বলেছেন লাইলি মাসনা মাসনা রাত্রির সলা দুই দুই আকাত করে এরপর বলেছেন যদি তুমি সোবাহে সাদেকের ভয় হয়ে যায় ফসাল্লি রাকা তখন তুমি এক রাকাত পড়ো এখান থেকে এমনি ওসাম রহম উনি বলেছেন সিদ্ধান্ত দিয়েছেন কেহ যদি রমজানের ফজিলত পাওয়ার ক্ষেত্রে যদি অনেক বেশি এফাজতের ইচ্ছা থাকে তাহলে তুমি উনি এই হাদিসের দৃষ্টিকোণ থেকে উনি রাকাতের নির্দিষ্ট গণনা ছাড়া কখনো ষোলো কখনো বিশ কখনো ২৪ যতদূর তার সম্ভব সেই হিসাবে পড়বে কিন্তু কেউ যদি শূন্যতে রাকাতের ভিতরে বদ্ধ থাকে তাহলে তার জন্য এগারো রাখাত এটাই বেশি বিশুদ্ধ এগারো অথবা তেরো যদি চৌটার একটা ব্যাখ্যাও আসেন যে যে দুই রাখাত পরে ওটা ফজরের নির্দেশ দিয়েছেন তো মাত মালিক এই হাদিসের পরেই উনি আরেকটি হাদিস নিয়ে আসেন ইয়াজিদ বিন রোমান থেকে যে হাদিসটি হলে যে কান আর নাসুমিন যে অমরের যুগে মানুষেরা ২০ রাকাত নামাজ পড়ত তো ইমাম মালিক রাহেমহল্লা উনি বলছেন অফিহ এস্তারাব হাদিসটার ভিতরে দুর্বলতা দুর্বলতা আছে এর কারণটা হলে যে ইয়াজিদ বিন রোমান যে ব্যাখ্যা দিচ্ছে যে নবীর যুগে বিশ রাকাত নামাজ পড়তো কিন্তু এজিদ বিন রোমান লামিক অমর তিনি অমর কে পান নাই অমর পান নাই তো সেক্ষেত্রে কিভাবে দেখলেন বরং যেটা স্বয়ং সেই ক্ষেত্রে এক্ষেত্রে আমার মনে হয় শেখ আপনার আলোচনা যেটা বুঝলাম যে একটা হলো সুন্নত একটা হলো জায়জ শূন্য সবচেয়ে জায়জের চেয়ে উত্তম সুনত মানে বা তেরো রাসুদাল্লামের যে আমল অতিরিক্ত জায়জ আছে বিষ্পুক বা একুশ বা যেরকম সাহাবা একর থেকে যুগে চল্লিশের কথা মানে অতিরিক্ত নির্দিষ্ট নেই পড়তে থাকেন কিন্তু এগারো বা তেরো বা এগারোটাই সবচেয়ে উত্তম যেটা মা এসা সিদ্দিকার আক্রাবাস যিনি ঘরের নাম খবরটা বেশি করে জানতেন আল্লাহ আল্লাহনবী আসসালাম এরা তাহাজুদের নামাজ বা ক্যামলা বা রাতের নামাজ এখানে একটা প্রশ্নের জবাব নেই নেই কেউ কেউ বলতেছেন তারা পড়াই যায় না আল্লাহ নবী তিন দিন পরে বাদ দিয়েছেন সুতরাং তারাবি পড়াই যায় না কি সারা এমন যে অমর অজি আলাহ বেদাতি করে ফেলেছেন যদি ভাই একটু দৃষ্টি আকর্ষণ করেন আলহামদুলিল্লাহ তারাবি করিম সাল্লাম এগারো রকাত পড়েছেন এবং ওটাকে যদি তারাবি থেকে বিচ্ছিন্ন না করা হয় তাহলে তো ওইটাকেই শূন্য থেকে আক্রবিলা মানে ওটাকে সুন্নতি হিসাবে ধরতে হয় সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা তাহাজ্জ তারা ক্যামুল কথা বলছিলাম এই তাহাজ তারাবি কিনা তারাবি ক্যামুল্লাইল কিনা এনে কিছু কথাবার্তা রয়েছে তবে শেখ আনোয়ার শেখ কাশ্মীর উপমহাদেশায়ের প্রা হানাফি মহাদ্দে ছিলেন তিনি তার ফয়জুল বাড়িতে বহুত আলোচনার পরে বলেছেন তিনটা একই জিনিস আর রমাজানে একটু ওটা আগে এসে পড়ে আর রমাজান ছাড়া সেটা শেষরাত্রীতে শেষরাত্রী পড়াও উত্তম এতে কথা থাকতেই পারে তারপরে যে প্রসঙ্গে যেটা আসলাম আল্লা নবী আট এবং তিন এভাবে সালা তদাই করেছেন আট রে কাত পড়লে সেটাকে কটাক্ষ করা বা সেটা কাফের হয়ে গেল সমাজে যা প্রচলিত একেবারে এজমার খেলাপ করে ফেললো সহিদের বিরুদ্ধে কোন এজমা হতেই পারে না ও এজমার দাবি করাও ঠিক না বহু জায়গায় এজমা হয়ে গেছে বিশ ট্রেকাতের উপরে এই কথা অত্যন্ত অবান্তর কথাবার্তা তারা পড়েছেন মনে করে সাক্ষী রেখে সাহাবান থেকে আমল থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ এবং যতটুকু আল্লাহ হুসনে হিন্ন হিননা আল্লাহ অত্যন্ত লম্বা লম্বা ক্রাত দিয়ে সালাত করতেন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে দুনিয়া আখের মঙ্গল করুন এতটুকু কামনা করে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে আমি দেয় নিচ্ছি রবিলাম Anything that can compare to the wonder and the joy you bring, oh, Lord, but you can fast pray all day give your money away, but if you don't love for Allah's sake alone and give for Allah's sake alone, you'll never to the sweetness of amen. Oh, oh. What joy you bring, oh, a And for those who strive in Allah's way, seek his face day by day, we'll be on the right hand of his phone. What a life of bliss, a perfect home. I'm asking you to make me from those who love you And for those who love you to love me too Oh, Allah. I'm begging you to make me love the deeds That will cause you to love me too Oh, Allah, there is nothing that can come compare to the wonder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 আর আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর प्रति बृहस्पतिवार सन्धार साढ़े पांचएंगे और सन्धार पांचटाय भारत पीजी बांगलाय